বাংলা মানবতা সমাধান শক বৃন্দ আপনাদেরকে জানাচ্ছি শুরুতেই স্বাগতম কিতাব উত্তিদ এর গুরুত্বপূর্ণ দর্শে আমরা এর পূর্বে ছয়টি দর্শ কিতাব উত্তম হেদকে কেন্দ্র করে গ্রহণ করেছি আজকে আমরা কিতাব উত্তিদ এর সপ্তম দর্শ শুরু করতে যাচ্ছি আমরা মনোযোগ সহকারে কিতাব উত্ত এর সপ্তম দর্শ অনাধাবন করার চেষ্টা করি আল্লা সবাইকে তৌফিক দান করুন প্রিয়বন্ধুরা আজকে আমরা যে বিষয়ে দশটি শুরু করব লেখক রাহিম তিনি অধ্যায় পেঁধেছেন বাবু যে ব্যক্তি সত্যিকার নিখুঁত উপর প্রতিষ্ঠিত হতে পারবে তৌহিদকে বাস্তবায়ন করতে পারবে দখলাল জন্নত বেগর হিসাব বিনা হিসাবে আল্লাহ সুবাহকে জান্ন দান করবে। আসুন একটি গুরুত্বপূর্ণ বিষয় কার মনেই না চায় যে আমি বিনা হিসাবে জান্নাতে যাই প্রতিটি মমিন মুসলিমের কামনা বাসনা হল এই আমি যেন বিনা হিসাবে জান্নাতে যেতে পারি আসলেই আকাঙ্ক্ষা করাটা খুব সহজ কিন্তু সেই আকাঙ্ক্ষা বাস্তবায়ন খুব কঠিন লেখক রাহমা হল্লা তিনি অধ্যায়ের শুরুতে দুটি আয়াত নিয়ে এসেছেন তারপর একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি হাদিস নিয়ে এসেছেন অধ্যায়ের শুরুতে তিনি আয়াত নিয়ে এসেছেন আল্লাহ রাবুল আলমিন বলছেন আমাদের যিনি জাতি পিতা আমাদের যিনি দিনী পিতা ইব্রাহিম সালাম তার সম্পর্কে আল্লাহ রবুল্লা আলমিন তার যে বৈশিষ্ট্য তার যে ভালো দিকগুলি ছিল সেগুলি তার যে বৈশিষ্ট্যগুলি তার যে বিশেষ মর্যাদার দিকগুলি আল্লাহ রবীন্দন এ আয়াতে তুলে ধরেছেন আল্লাহ বলছেন তিনি এমন একজন ব্যক্তি ছিলেন আল্লাহ সুতার তিনি ছিলেন উম্মাত উম্মাত অর্থ কি উম্মাত অর্থ কোরআনের ভাষায় চার অর্থ ব্যবহার হয়েছে ইমাম দিন দহার যোগ ও জামাত জাতি তে এখানে আমরা মনে করতে পারি তানুবাহ তিনি ছিলেন কানে আনুগত্যশীল বিন্দুমাত্র যার মাঝে আনুগত্যহীনতা প্রকাশ পায়নি প্রতি মুহুর্তে তিনি আল্লাহ সুবাহ নির্দেশ পালনের জন্য প্রস্তুত ছিলেন আল্লাহ আকবার ইব্রাহিম আলি সালামের বিষয়গুলি যদি আমরা চিন্তা করি যখন তিনি ছত্র মানুষ তিনি কিভাবে একায় নেই কোনো সেই সমাজে সেই পরিবারে সেই পরিবেশে একজন ইব্রাহিম আলিহ্লা আসসালাম এর সাথে কেউ নেই তিনি একাই ইমানের উপর একা ইসলামের উপর তিনি সেই এক দেখছেন যে চন্দ্র মনে করছেন যে এই বিশাল চন্দ্র মনে হয় এই চন্দ্রই হতে পারে আমার রব প্রতিপালক আবার যখন চন্দ্র বিদায় নিয়ে চলে যাচ্ছে মনে করছেন যে না রব তিনি কখনো বিদায় দেবেন না তিনি চিরজীবন হাইজীবী চিরস্থায়ী হিসেবে তিনি থাকবেন আবার যখন বিশাল সূর্য আসছে মনে করছেন যে এটাই হতে পারে আমার মালিক এটাই হতে পারে আমার পরিচালক আবার যখন সূর্য বিদায় নিয়ে চলে যাচ্ছে তিনি বলছেন যে না যদি এটাও বিদায় নিয়ে চলে যায় তাহলে তা কখন আমার রব কখন মালিক হতে পারে না সেই পরিবেশে সেই সমাজে মুসলিম জাতি হিসাবে তিনি একই একজন ব্যক্তি তিনি হলেন ইমাম তিনি হলেন তার অনুসারী তিনি হলেন সবকিছুই একক ব্যক্তি তাই আল্লাহ রাবুল্লাহ আলমিন বলছেন ইব্রাহিম আলুসালাম তিনি একাই জাতি বা তিনি একাই আল্লাহ তিনি ইমান পেলেন সেভাবে তিনি আল্লাহর পরিচয় পেলেন এরপরে আল্লাহ রাবুল্লাহ আলমিন তাকে নবাদ দিলেন তাকে রসালাদ দিলেন তার দাম্পত্য জীবন শুরু হলো কিন্তু শুরু হওয়ার দীর্ঘ জীবন চলে গেল দাম্পত্য জীবনের পরেই মানুষের বড় আশা আকাঙ্ক্ষা হল সন্তান পাওয়া কিন্তু আবার আল্লাহ সুবাহ তাকে কত না কত নির্দেশ দিলেন এবং কত পরীক্ষার সম্মুখীন করলেন সন্তান পাওয়ার সাথে সাথেই তাকে নির্দেশ দিলেন হে কলিজার সন্তানকে তার মা সহ তাকে বনবাস নির্বাসনতে আসতে হবে এমন এক জায়গায় যেখানে নেই কোনো বসতি যেখানে নেই কোনো মানুষের চলাফেরা যেখানে নেই কোনো খাওয়া দাওয়ার আয়োজন নেই কোনো মানুষের সমাজ। এমন এক মরুভূমির মাঝে তাকে রেখে আসতে হবে ইব্রাহিম আলি হিসালাতাম তিনি ছিলেন কানিল্লাহ আল্লাহ রব আলমিনের নির্দেশ আসতেই শুধু দেরি কিন্তু পালন করতে তার কখনো দেরি ছিল না নির্দেশ আসার সাথে সাথেই তিনি সেই নির্দেশ পালনের জন্য প্রস্তুত ইব্রাহিম আলী সালাম আল্লাহর নির্দেশ পেয়ে তিনি চলে গেলেন তার সেই কলিজার টুকরা শিশু সন্তান ইসমাহিল্লাতসালামকে তার মা সহ তাদেরকে নিয়ে সেই মক্কার নির্জন মরুভূমিতে যেখানে নেই কোনো লোকালয় যেখানে নেই কোনো বসতি নেই কোনো আয়োজন সেই মরুভূমিতে তিনি তাদেরকে ফেলে আসলেন সে সময় যেটি ইবনুকা রাহেমাহল্লা তিনি আলবিদাই ও নেহায়ের মধ্যে বিষয়টিকে তুলে ধরেছেন তিনি বলছেন তিনি প্রশ্ন করেছিলেন যে হে ইব্রাহিম আপনি আমাদেরকে ছেড়ে চলে যাচ্ছেন এই কলেজার টুকরা কে রেখে যাচ্ছেন কি জন্য আপনি কি এটা আল্লাহর নির্দেশে রেখে যাচ্ছেন না নিজ থেকে রেখে যাচ্ছেন ইব্রাহিম আলি হিসালু আসসালাম তিনি কোনো জবাব দিতে পারছেন না চোখ দিয়ে যেন অশ্রু ঝরঝরে প্রবাহিত হচ্ছে তিনি শুধু বললেন হ্যাঁ আল্লাহ সুবাহান নির্দেশেই আমি তোমাদেরকে রেখে যাচ্ছি আর তার মুখে বলার কিছু নেই হ্যাঁ যারা তিনি বললেন আল্লাহে আপনি যদি আমাদেরকে আল্লাহর নির্দেশে রেখে যান তাহলে জেনে রাখুন আল্লাহ সুবাহ তিনি আমাদেরকে কখনো বিপর্যস্ত করবেন না আমাদেরকে কখনো তিনি বিপদে ফেলবেন না আল্লাহ আকবার কি ছিল তাদের আল্লাহর প্রতি আস্থা কি ছিল তাদের আল্লাহর প্রতি ইমান কি ছিল তাদের আল্লাহর প্রতি আনুগত্য কিভাবে তারা আল্লাহ সুবাহ বাদের উপর প্রতিষ্ঠিত ছিলেন এবং আল্লাহ সুবাহ আনুগত্যশীল ছিলেন সাথে সাথেই তিনি এমন ভাবে সেই নির্জন সেই মক্কা আজকে গোটা বিশ্বের কেন্দ্রস্থল গোটা মুসলিম সমাজের একটি হলো প্রাণ কেন্দ্র পৃথিবীর সর্বোচ্চ সম্মানিত স্থান পৃথিবীর সর্বোচ্চ মর্যাদা বরকতময় মুবারকময় স্থান সেই মক্কা যেখানে আল্লাহ রবীন্দ্রের নির্দেশে তিনি নির্দেশ বাস্তবায়ন হতে দেরি না এভাবেই সেই শিশু সন্তান সেখানে গড়ে উঠলো ইব্রাহিম আলিহিসু আসসালামের সাথে চলাফেরা করার মতো বয়স হয়ে গেল ইসমাইলের আল্লাহ রাবুল্লাহ আলমিন আরেকটি নির্দেশ দিলেন সে ইব্রাহিম আলী সালাতামকে নির্দেশ দিলেন তোমার এই কলিজার টুকরা যাকে এত পরীক্ষা নিরীক্ষা করার পরেও তুমি উত্তীর্ণ হয়েছ আবার নির্দেশ দিচ্ছি তাকে তোমাকে আল্লাহর সন্তুষ্টির জন্যই আল্লাহ আল্লাহ তাকে জবাই করতে হবে আল্লাহর নির্দেশ এসেছে তিনি পালন করার জন্য প্রস্তুত ছোট্ট শিশু চার শুধু মতামত যাচাই করছেন আমি স্বপ্নে দেখেছি আমি তোমাকে যেন জবাই করতেছি ফাংজুর মাহা চারা অতএব তোমার মতামত কি তুমি বলো সাথে সাথে সেই কলেজার টুকরা যেমন তেমন ছেলে সেই ছেলেও জবাব দিয়ে বসলেন ইয়া বতিফা আলমা টুমার সদাজি হে আমার পিতা আপনাকে আল্লাহ সোহানা তালা যা নির্দেশ দিয়েছেন সেই নির্দেশ পালন করতে আপনি বিন্দু মাত্র দেরি করবেন না আল্লা সুবহানিম আলি হিসালাতামকে এভাবে পরীক্ষা করলেন এমন এভাবে একের পর এক তাকে পরীক্ষা করছেন আল্লাহ সুবাহ নির্দেশ আসতেই শুধু দেরি কিন্তু সেই নির্দেশ পালন হতে কোনো দেরি নাই এই মুহূর্তে আমরা একটু সংক্ষিপ্ত বিরতিতে যাচ্ছি আশা করি আপনার মনোযোগ সহকারে শুনবেন বিরতির পরে আবারও আমরা আজকের এই করে এর ফজিলত সম্পর্কে আমরা জানার চেষ্টা করব যে তাহিদ বিনা হিসাবে মানুষকে জান্নাতে নিয়ে যেতে পারে আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন আসসালাম আলাইকুম আসসালাম আমি মোহাম্মদ বিশ্বের সকল জ্ঞানের উৎস এখান থেকে জ্ঞানকে বের করে নিতে হবে সৌরজগৎ সূর্যকে কেন্দ্র করে তার গ্রহগুলো একটি চমৎকার শৃঙ্খলার ভিতর দিয়ে ঘুরছে সব আলোচনা এখানে চলে আসতে পারে মালিক আলম সকল সৃষ্টি জগতের মালিক তুমি যা মজবুত করে দেবে ইমান কোরআন ও আধুনিক বিজ্ঞান मंगलवार रे आठ सम्प्रचार रमजान एक सफलता अर्जुन मास बारो मासमयमय रमजान श्रिया पालन करते गृष्ट নিজের কানে নিজের মুখের নিজের অনুভূতির সমস্ত শরীরের হতে সাধন একজন অথচ নিজের নামটা জাহান নামের তালিকা থেকে বাদ দিয়ে জান্নাতীদের তালিকাভুক্ত করতে পারল না তার ধ্বংস হোক আপনার সিয়াম আরও বিশুদ্ধ পরিছন্ন করার জন্য দেখুন রানের বিধানবুষ্ঠানুমাত আলহামদুলিল্লা প্রিয় দর্শক বৃন্দ আশা করি আপনারা আগ্রহের সাথে ধৈর্য ধারণ করে বসে আছেন আমরা সামান্য একটু বিরতির পূর্বে গুরুত্বপূর্ণ শুরু করেছেন একটি গুরুত্বপূর্ণ আয়াত দিয়ে সে আয়াতটি হল আমাদের জাতি পিতা আমাদের ইব্রাহিম আলাই এর বিষয়কে কেন্দ্র করেই আল্লাহ রাবুল্লাহ আলামিন বলছিলেন ইন্নাফা মুশিক আবার একটি হক এর জাতিও হতে পারে কানে তান তিনি আল্লাহ সুবাহ ছিলেন পূর্ণ আনুগত্যশীল নির্দেশ আসতেই শুধু দেরি হতো কিন্তু সেই নির্দেশ বাস্তবায়ন হতে দেরি হতো না ইব্রাহিম আলহাতামকে আল্লাহ রাবুল আলামিন। জীবনে কতই না পরীক্ষার সম্মুখীন করেছেন কিন্তু সকল পরীক্ষায় আল্লাহ হাসবাহার পর তিনি আস্থাশীল হয়ে তিনি সকল পরীক্ষায় কৃতকার্য হয়েছেন হয়েছেন তিনি একটি মডেল তাই আল্লাহ সুন্দর আলী সাল্লা এর আলোকেই নবী মুহাম্মদাল আলী সাল্লাম আমাদেরকে বিধান তিনিও আমাদের জন্য নিয়ে এসেছেন তাই ইব্রাহিম আলী সাল্লামকে অনুসরণ করার জন্য আল্লাহ রবী আলমিন কোরআনুল করিমে অনেক আয়াতে তিনিও ব্যবহার করেছেন তিনিও উল্লেখ করেছেন আজকে যারা ভ্রান্ত পথে রয়েছে সেই কেউ ইহুদ অথবা সেই খ্রিস্টান তারা দাবি করে তারাই হলো নাকি হকপন্থী আল্লাহ আল্লাহবুল্লা আলামিন প্রমাণ করে দিয়েছেন কোরআনুল করিমে আসলে তারা কখনো হকের পর নয় তারা রয়েছে বাকিলের পর বরং হকের পর ছিলেন ইব্রাহিম আলি যেই ইব্রাহিম আলহ সালামের দিনের উপরেই প্রতিষ্ঠিত ছিলেন আমাদের প্রিয় নবী মুহাম্মদ আলী পাওয়ার পূর্বে ইব্রাহিম আলীহি সালুস্লাম এর ধর্মের উপরে ছিলেন এখনেদ তাওহেদবাদী সকল প্রকার শির থেকে তিনি মুক্ত ছিলেন আল্লাহ রবী আলমিন তার বিষয়টি তুলে ধরেছেন কানিতি তিনি একনিষ্ঠ আনুগত্যশীল আল্লাহ রব্লা আলমিনের হানিফা সকল প্রকার ত্রুটি থেকে মুক্ত হয়ে তিনি আল্লাহ সুবাহ ছিলেন সর্বদাই প্রস্তুত ছিলেন এবং আরো আল্লাহ রাবুল আলম উল্লেখ করে দিচ্ছেন ইব্রাহিম আলি হিসালাম মুশরেকের পরিবারে জন্মগ্রহণ করেছেন মুশরিকের অরসে জন্মগ্রহণ করেছেন সেই পরিবারে সেই পরিবেশে জন্মগ্রহণ করেও ইব্রাহিম আলি হিসালুয়াল্লাম তিনি হলেন সম্পূর্ণ বিপরীতমুখী। তারা ছিল শেরকি পর্যায়ের শেরকি পরিবারের শেরকমুখী আর তিনি হলেন তাও প্রতিষ্ঠিত হলেন আল্লাহ রবী আলমিন এ সমস্ত ব্যক্তিদের যে বৈশিষ্ট্য রেখেছেন সে বৈশিষ্ট্য হল ওয়ালাম মুশরিক বরং আল্লাহ রসুল সাল্লাহামকেও ঘোষণা দেওয়ার জন্য এভাবে বলেছেন আল্লাহ রবাহ বলেন قل إن صلاتي ونسوكي ومحيايا ومماتي لله رب العالمين لا شريك له وبذلك أمرت وأنا أول المسلمين الله رب العالمين محمد صلى الله عليه وسلم كي بولتنا كيف حبي قول بولداؤ إن صلاتي أماري صلات ونسوكي أمار جترك مرابدوت كرباني شاب كتو ومحيايا شدو تأينوين أمار جبون أمار مرون লিল্লাহ পরিচালক সেই আল্লাহ সুবাহ তার জন্যই। আসলেই একজন মুমিন মুসলিম যখন স্বীকার করবে যে আল্লাহ তার স্রষ্টা তখন সে অন্য কোন দলের আনুগত্যশীল হতে পারে না কোনো মতের আনুগত্যশীল হতে পারে না কোন ব্যক্তির আনুগত্যশীল হতে পারে না সে হবে একমাত্র আল্লাহ মালিক তিনি হলেন আল্লাহ সবকিছু উৎসর্গ করেছিলেন ঠিক একই ভাবে আল্লাহ রবী আলমীর নির্দেশ দিয়েছেন মোহাম্মদ সাল্লামকে বলছেন বলো এলাচ আমার সলা অনুসুখী আমার যাবতীয় কুরবানি ইত্যাদি ও মাহিয়ায় ও মামাতি আমরজিবুন মারমরন সব কিছু লিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানাই লা শারিকা লাহু কোন আল্লাহর জন্য কোন রবের জন্য লা শারিকা লাহু যার কোন শরীক নেই কোন দিক থেকেই শরীক নেই রুবুবিয়াতের ক্ষেত্রে প্রতিপালনের ক্ষেত্রে স্রষ্টার ক্ষেত্রে মালিকের ক্ষেত্রে প্রভুত্বের ক্ষেত্রে নাই তার কোন শরীক নেই উলুহিয়াতের ক্ষেত্রে এবাদত পাওয়ার নাম ক্ষেত্রে নাই তার কোনো দিক দিয়ে তার কোনো শরিক নেই লা কাল ও বিলেন যে জামি এটার জন্য আদিষ্ট হয়েছি রাসুল মুহাম্মদ সাল আলী হুসাল্লাম বলছেন আসলে তিনি শরিকহীন এটাই মুসলিমিন আর এই আদেশের কাছে আমি সর্বপ্রথম আমি হলাম মাতানত কারি সর্বপ্রথম আত্মসমর্পণকারী আমি আসুন প্রিয় বন্ধুরা একইভাবে ইব্রাহিম আলি সালাম থেকে আমাদের প্রিয় রাসুল প্রিয় নবী মুহাম্মদ সাল্ল আলী সাল্লাম তিনি একই ভাবে অগ্রসর হচ্ছেন তিনি একই ভাবে আমাদের নেতৃত্ব দিচ্ছেন আমরা তার নেতৃত্ব মেনে নিয়েই আমরা সারা জীবন জীবনের সকল কর্মখন্ড ক্ষেত্রে আমরা মুক্ত হতে পারি হতে পারি আল্লাহ সুবাহ তাওহিদের উপর একনিষ্ঠ ভাবে প্রতিষ্ঠিত হতে পারি আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুন এরপরেই লেখক রাহমহল্লা তিনি আরেকটি ছোট্ট আয়াতের অংশ নিয়ে এসেছেন যেটি সুরামের উনষাট নম্বর আয়াত তারা তাদের রবের সাথে কখনো শের করে না এটাই হলো তাদের একটি বড় বৈশিষ্ট্য আসুন প্রিয় বন্ধুরা আমরা যদি সত্যিকারী মমিন হতে চাই আমরা যদি সত্যিকারী ইমানদার হতে চাই আমরা যদি যার পেতে চাই বিনা হিসাবে যদি আমরা জাননাতে যেতে চাই আমরা যদি জাহান্নাম থেকে বাঁচতে চাই তাহলে আমাদেরকে সেই পথ হলো আল্লাহ পথ পথ এবং সেই আল্লাহ সুবাহ সুবাহ সাথে শরিক করা সম্পূর্ণ শরিক মুক্ত পথ আসুন আমরা সেই পথেই যেন অগ্রসর হতে পারি এরপর আসুন লেখক রাহেমাহুল্লাহ এখানে একটি গুরুত্বপূর্ণ বড় বেশ হাদিস নিয়ে এসেছেন যে হাদিসে আল্লাহ রসুল সাল্লাহ সুসংবাদ দিয়েছেন এমন কিছু মানুষের কথা যে মানুষেরা ব্যক্তিদের আলোচনা সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ হাদিস যে হাদিসটি সাহেব বুখারিতেও এসেছে এবং শাহী মুসলিমও এসেছে হাদিসটি শাহীবুখারিতে পাঁচ হাজার সাতশত এবং শাহী মুসলিমে ২২০ নম্বর হাদিসটি এসেছে তিনি বলাম তো জুবাইরের কাছে বসে থাকলে তখন তিনি আমাকে একটি প্রশ্ন করলেন বললেন গত রাত্রিতে আকাশ থেকে একটা তারকা ছুটে গেছে ছুটে আসছিল নিচে এই আকাশ থেকে তারকাটা যখন ছুটে গেলো বা এই তারকা নিক্ষেপ করা হলো এই মুহূর্তে তোমাদের কে দেখেছে কে জাগ্রত ছিল সেই সময় বলতে তিনি বললেন যে আমি সেই সময় জাগ্রত ছিলাম আমি এটা আকাশ থেকে তারকা আহ হওয়া আমি দেখেছি তবে আমি সেই গভীর রাত্রে জাগে থাকা এর অর্থ এই নয় যে আমি সেই সময় নামাজে ছিলাম বা আবাদত বন্দী গেতে ছিলাম সলাতরত ছিলাম এমনটি আবার আমি বলছি না কারণ আমি এক সমস্যার কারণেই সেই দীর্ঘ রাত পর্যন্ত আমি জেগে ছিলাম কি সেটি বলছেন ওয়লা কি লুদি কতু আমাকে বিষাক্ত সাপ দংশন করেছিল এই বিষাক্ত সাপ দংশনের কারণে আমি এই দীর্ঘ রাত পর্যন্ত ঘুম আসেনি আমি জেগেছিলাম দেখুন তাদের মনগুলি কত পরিষ্কার এবং কত তারা চিন্তা করেন গভীর চিন্তা যে তিনি কথা বললেন যে জেগে এর দ্বারা কেউ যেন না বুঝতে পারে আমি হয়তো আবাদতে ছিলাম আর বুঝলেই মানুষ হয়তো আবার মনে করতে পারে যে আমি আবাদতের জন্য জেগে থাকি বা এটা একটা মানুষ দেখানো বা মানুষ শোনানো বিষয়ে দাঁড়িয়ে যেতে পারে যেটার অপর নাম হলো শেরকে আসগার ছোট শের তাই তারা এই ছোট সের থেকেও বাঁচার জন্য কত রকমের তারা চেষ্টা করতেন তিনি বললেন যে তাহলে তোমার এই সাপ যখন তোমাকে বিষাক্ত দংশন করেছে তুমি কি করেছো তিনি বললেন যে আসলে এই বিষাক্ত দংশন করলে আমি কি করেছি এটা জানলা যে ঝাড়ফুক করা যাবে বা এই তুমি নিয়ম কিভাবে শিখলা কিভাবে তুমি এটা করা বৈধ বা না বৈধ ইত্যাদি সম্পর্কে তুমি কিভাবে জানলা তিনি বলতেছেন আসলে হাদিস আহ তিনি আমাদেরকে একটা সুন্দর হাদিস বর্ণনা করেছেন আমি সেই হাদিসের আলোকেই জানলাম যে এই বিষাক্ত সাপ দংশন করলে ঝাড়ফুক করার সৈয়সম্মত বিধান রয়েছে সেই হিসাবে আমি এখানে ঝাড়ফুঁক করেছি তারপর বলতেছেন যে সেই হাদিসটা কি তাহলে শাহ তোমাদেরকে যে হাদিস বর্ণনা করেছে সেই হাদিস কি তিনি বলছেন যে শাহ আমাদেরকে যে হাদিস বর্ণনা করেছেন সেটি হল বোরঈাতুবনু আল হসাইব রদি আল্লাহ আনহতে বর্ণিত তিনি বলছেন ক নিষিদ্ধ তবে দুটি বিষয়ে ঝাড়ফুক জায়জ রয়েছে একটি হলো মিনা আইনিন কোনো বদনজরের জন্য ঝাড়ফুক নেওয়া সেটি শরীয় সম্মত রয়েছে আরেকটি হলো হেমা অর্থাৎ কোন যদি বিষাক্ত পোকামাকড় বা সাঁপ ইত্যাদি দংশন করে তাহলে সেটার জন্য আমি এই ঝারফুক গ্রহণ করেছি এটার মাধ্যমে আল্লাহ রবাহ আলমিন আমাকে সুস্থ করেছে ফেরে বন্ধুরা বিস্তারিত সম্পর্কে সামনে আমাদের একটি অধ্যায় এ বিষয়ে রয়েছে সেখানে আমরা আলোচনা শুনবো আজকের দর্শ আমরা শেষ করে পরবর্তী দর্শে ইনশাআল্লাহ আমরা হাদিসটির বাকি অংশ এবং এ বিষয় নিয়ে আলোচনা করব পরিশেষে আপনাদের সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করে আজকের দশ আমরা এখানে সমাপ্ত করছি আসসালাম আলাইকুম আহমতুল্লাহ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 उ राउ बार्मिंग नम्बर शून्य টাকা আমাদের ইমেইল করুন বিদ্যা হচ্ছে মূল বিদ্যা ইসলামের অপর নাম হলো জানা আর এর বিরোধী নিয়ম নীতির জাহেলিয়াত না জানা। নিশ্চয় শিক্ষিত মানুষই আল্লাহকে ভয় করে যে বিদ্যা না হক হক বুঝেনা সত্য মিথ্যা বুঝে না সেটা মূলত বিদ্যা নয় खुजे जहां मूलतमे जाननाथी जा रविवार सन्ध्या साढ़े पांच टाय बांगे और सन्धार पांच टे भारत